বাংলা মানবতা সমাধান প্রিয় দর্শক মন্ডলী আপনার বাংলা পিস টিভি থেকে তিনি অনুষ্ঠান দেখছেন ও শুনছেন ইসলামী অর্থনীতি এবং সেই অর্থনীতি যে কত মজবুত কত উত্তম কত পরিচ্ছন্ন পবিত্র से विषय नाना आलोचना अपना शुनेसान अर्थव्यवस्था दुटो दिक आज एक मानूष जोई प्रचेषा चाल अर्थ उपार्जन तार भाग्य ततटुक आतटुक लेखा थे जेहतु अर्थ आसे आल्लर पक्ष के अल्लाह रुजिदेन आल्ला रुजिदाता अल्लाह रजेक और रज्जा तब चेष्टा हाथे आदबिर हाथे आ আমরা করব আমাদের হাতে যেটা আছে আমরা করব। মহান আল্লাহ তালা তিনি আপনার জন্য আমার জন্য যেটুকু বরাদ্দ করবেন তাকে যতটুকু ভালো লাগে ইচ্ছা হয় ততটুকু আমাদেরকে দেবেন তবু কিছু কর্ম আছে যে কর্ম করলে আমাদের রুজি বৃদ্ধি হয় যে কাজ করলে আমাদের রুজিতে বরকত হয় কিছু দরজা আছে কিছু পথ আছে কিছু উপায় আছে যেগুলো অবলম্বন করলে রুজির দরজা প্রশস্ত হয় সেই নিয়ে আজকের আলোচনা যাতে করে আমরা আমাদের অর্থনীতিতে আমরা উন্নীত হতে পারি আর আমরাও সমৃদ্ধ হতে পারি পাঁচটা লোকের মতো আমরাও সুখী হতে পারি এবং পরিচ্ছন্ন রূপে সুখী হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহমান রুজি যে দরজাগুলো আছে বরকতের যে পথগুলো আছে তার মধ্যে একটা হলো যেটা আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আল্লাহর রসুলের বিধান থেকে আমরা সেগুলো আলোচনা করব প্রথম হচ্ছে আল্লাহর তাকোয়া আল্লাহর তাকোয়া আল্লাহর আনুগত্য তাকোয়া মানে হচ্ছে ভয় তাকোয়া মানে হচ্ছে বেকায়া বেকায়া মানে হচ্ছে যে এমন এক আড়াল অন্তরাল যে জিনিস দিয়ে আপনি নিজেকে বাঁচাতে পারেন যেমন ঢাল আবরক যে আবরক দিয়ে আপনি নিজেকে রক্ষা করতে পারেন কেসে থেকে আল্লাহর আজাদ থেকে এই হলো তাকোয়া তাকোয়া পরহেজগাড়ি আল্লাহর ভয় যেখানে পাপের কথা আসবে সেখানে আপনি আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর পরহেজগারই মনে মনে রাখবেন তার মানে ফরজ আদায় করবেন আর ফরজ আদায়ের সাথে সাথে নফলও আদায় করবেন হারামকে বর্জন অবশ্যই করবেন এ সাধারণ মোমেনের কাজ কিন্তু মুত্তাকি পরহেজগারের কাজ হলো যে জিনিসগুলো মাকরুহ সন্দিগ্ধ সন্দিহান সে জিনিস থেকেও আপনি দূরে থাকবেন এই হলো তাকোয়ার দাবি আর এই তাকোয়া রাখতে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কোরআন মাজিদে কতবার বলেছেন কোরআন মাজিদের ভূমিকার পর প্রথম আয়াত কি আলিফিলাহিম জালিকুল মোত্তাক এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এ হলো মোত্তাকিনদের জন্য পথ নির্দেশক বা হেদায়ত মোত্তাকিনদের জন্য যার তার জন্য না সবাই হেদায়েত পাবে না সকাল তার জন্য উপকারী যে ঘুম ছেড়ে উঠবে ঘুমিয়ে থাকলে তার জন্য সকাল কোনো উপকারী নয় এই কিতাব সারা বিশ্ব মানবতার জন্য এসেছে মানুষের জন্য সকল মানুষের জন্য কিন্তু সকল মানুষের থেকে পথ নির্দেশ পায় না হেদায়ত পায় না একমাত্র সেই পায় যে মুত্তাকি পরেজগার যে চোখ মেলে আছে যে হেদায়ত নিতে চায় যে আল্লাহর প্রতি ইমান রাখে গাইবের প্রতি ইমান রাখে আল্লাহ কে ভয় করে এ হচ্ছে তারপর ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ কত জায়গাতে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ কে ভয় করো আল্লাহকে ভয় করো বুকে পরে আনো এমন কি আল্লাহ আল্লাহ আল্লাহর রাউলিয়া তাদের কোনো ভয় নেই তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না কারা আল্লা জিনা মানু আত্তা কোন যারা ইমান আনার পর তাকোয়ার কাজ করে তাকোয়া পরেজগার তারা হচ্ছে আল্লাহর আল্লাহর যদি আপনি আপনার হৃদয় প্রাণে রাখেন তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে রুজি পাবেন এটা হচ্ছে দুনিয়ার প্রাথমিক পুরস্কার মানে সত্তর পুরস্কার আল্লাহ তালা বলছেন যদি জনপদবাসীন এবং আল্লাহ আল্লাহ আল্লাহকে ভয় করতো আল্লাহ বলছেন আমি খুলে দিতাম আকাশ থেকে বরকত খুলে দিতাম মানে আকাশ থেকে কি বরকত আছে ওই যে বললাম আকাশে আছে তোমাদের রুজি আকাশ থেকে যদি বরকত না খোলে তাহলে জমিনের বুকে রুজি পাওয়া যাবে না কোন মানুষ আল্লাহর রুজি জমিন থেকে গ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আকাশ থেকে এসেছে আকাশ থেকে এসেছে আল্লাহ বরকত পাঠান আল্লাহ বরকত অবতীর্ণ করেন তাছাড়া আকাশে আমাদের রুজির উৎস রয়েছে আর সেটা হলো সূর্য এই সূর্য থেকেই আমাদের শাকসবজি হয় তাই না সূর্যের আলো না থাকলে শাক হতো অসম্ভব আর সূর্যের আলো না থাকলে বৃষ্টি হতো তাহলে আলো না থাকলেও শাকসবজি হবে না বৃষ্টি না হলেও শাকসবজি হবে না বৃষ্টি না হলে পৃথিবীর মাটি থেকে আমরা পানি তুলছি সে পানিও বন্ধ হয়ে যাবে বৃষ্টি হয় সেই পানি নিচে যায় তারপর আবার সেই পানি ওঠে কি মহান ব্যবস্থা আল্লাহ তালার এই সুষ্ঠু ব্যবস্থার মাঝে আমাদের রুজি রোজগার চলছে আল্লাহ বলছেন যদি ওরা ইমান আনতো এবং আল্লাহর তাকোয়া রাখতো আল্লাহকে ঠিক মতো ভয় করত, যদি পরেজগার হতো যদি সাবধানী হতো সংযমশীল হতো তাহলে ফাতাহা আলিহিমা সামাই ওয়ালার আকাশ এবং জমিন থেকে তাদের সমস্ত বরকত খুলে দিতাম তারা নিশ্চিন্তে সচ্ছল অবস্থায় থাকত ওলা কিন্তু তারা মিথ্যায়ন করলো মিথ্যা জ্ঞান করলো সত্যকে মিথ্যা জ্ঞান করলো যার ফলে আমি তাদেরকে পাকড়াও করলাম বীমা কানু এক তাদের কৃতকর্মের জন্য আমি তাদেরকে পাকড়াও করলাম রুজি বন্ধ করে দিলাম আর রুজি বন্ধ করার লাভ বহু ব্যবস্থা আছে দুর্ভিক্ষ তারপরে অতিবৃষ্টি অনাবৃষ্টি আল্লাহ ধ্বংস করে থাকেন বাগান আছে বাগানে আগুন লেগে গেল গেল। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এক কারণ চলে আসে সেখানে বাগানে আগুন লেগে যায় আর বাগান ধ্বংস হয়ে যায় এ ঘটনা আপনারা জানেন কুয়ান মাজি আগুন লাগার ঘটনা বলা হয়েছে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আল্লাহ কে ভয় করবে আল্লাহ তালা তার উপায় বের করে দেবেন ওই যে আমরা সব পথ বন্ধ তাহলে হালাল পথ কোনটা হালাল পথ নেই দুনিয়াতে আছে মনে হয় তাতে যেন উপার্জন কম হবে বরকত কম হবে কিন্তু না যদি আপনি সেই পথ অবলম্বন করেন লাভ বেশি হবে যদি আপনি সেই পথ অবলম্বন করেন পবিত্র রূপে আপনা উপার্জন হয় তাহলে পরে তাতে বরকত বেশি হবে আপনার লাভ বেশি দরকার না বরকত বেশি দরকার তাই না লাভ কম হোক কিন্তু তাতে বরকত বেশি দরকার কম জিনিস হলেও তাতে যদি বরকত হয় আল্লাহ আকবার তাহলেই আপনার সফলতা আর যদি আপনার লাভ প্রচুর হয় তাতে বরকত না হয় তাহলে আপনার মেহনত হলো লাভ হলো আপনি আশা হলো আপনার বুকে আপনি জানলেন আমার প্রচুর অর্থ আছে কিন্তু আসলে কিছুই না তাতে বরকত নেই হুর হুর করে খরচ হয়ে যাবে এমন জিনিস আসবে এমন আপনার পরিস্থিতি আসবে সেই পরিস্থিতির ফলে আপনার টাকা ধ্বংস হয়ে যাবে সমস্ত অর্থ চলে যাবে অনেক সময় অর্থ অনর্থের মূল হয় তাই না অর্থই অনর্থের মূল হবে তখন আপনি বুঝতেই পারবেন না যে টাকাই আপনার টাকা যাওয়ার কারণ হল টাকাই আপনার হাত ফাঁকা করে গেল বুঝতেও পারবেন না আল্লাহর পক্ষ থেকে এরকম আজাব এরকম শাস্তি আসে অনেক সময় মানুষ বুঝতে পারে না কিন্তু আল্লাহ বলছেন যদি তুমি আল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ তার উপায় আল্লাহ করে দেবেন আপনার কোন পথ নেই রুজির আছে হারাম পথ আপনি দেখছেন হয় এদিকে সুদ আছে এদিকে হারাম আছে এদিকে ভিক্ষা করা হারাম তাহলে আর কি পথ আছে আপনি দেখুন খুঁজে আল্লাহর রুজি অনুসন্ধান করুন ফাজ্লা আল্লাহর ফাজল আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করুন আল্লাহর ভয় বুকে আছে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে চাচ্ছেন আল্লাহ আপনার পথ বার করে দেবেন উপায় বের করে দেবেন ইনশাআল্লাহ আপনি ভালোভাবে রুজি পাবেন আল্লাহর আল্লাহ তাকে এমন জায়গা থেকে রুজি দেবেন যে সে কল্পনাও করতে পারতো না আল্লাহ তালা তার এমন একটা কাজ জুগিয়ে দেবেন সে কল্পনাও করতে পারতো না আল্লাহ তালা এমন একটা পথ বের করে দেবেন যে সে কল্পনাও করতে পারতো না গরিবের ছেলে পণ্য কুটিরে বাস করত। সেই ছেলে বুঝতেও পারত না যে কিভাবে আমার রুজি যত দূর তাকায় সবজেন অন্ধকার মনে হয় আশায় আশায় লেখাপড়া করে কত কষ্টে লেখাপড়া করে আল্লাহর তাকোয়া রেখে সে কাজ চালিয়ে যায় আল্লাহর কাছে চেয়ে যায় না কার কাছে রুজি চাইতে হবে আল্লাহর কাছে অবস্থা এমন হয় যে সেই পণ্য কুটির একদিন বালাখানায় পর্যবসিত হয় মানে পরিগণিত হয় তার আশা আল্লা তালা পূর্ণ করেন সে প্রতিষ্ঠিত হয় তার হাতে অর্থ আসে থেকে আসে ও নিজেও কল্পনা করতে পারতো না যে এইভাবে আমার কাছে অর্থ আসবে আল্লাহর তাকুয়া রাখলে এইভাবেই অর্থ আসে যে কল্পনা করা যায় না প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর বাকি কথা আপনাদের সামনে রাখবো কাছে থাকুন সাথে থাকুন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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি সাল্লামের সুন্নাতে অভ্যাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন হিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সোনাহ প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় समाज लोक देखे बुझाते हेदायत दिए थके আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে দেখুন আমাদের অনুষ্ঠান অনুষ্ঠান ছায়ায় পরবর্তী প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যদি আল্লাহ তাকুয়া রাখা হয় আল্লাহর কাছে রুজি চাওয়া হয় আল্লাহ তার ব্যবস্থা করে দেন বলছিলাম না যে একজন মানুষ দরিদ্র সেই দরিদ্র মানুষ যদি তাকোয়া অবলম্বন করে তাকোয়ার পথে চলতে চলতে চলতে চলতে এমন এক পর্যায়ে সে পৌঁছে যায় যে আল্লাহ তাকে অভাব শূন্য করেন এবং অমোকাপেক্ষী করে দেন ধনী বানিয়ে দেন এবং ধনবত্তা তার মাঝে এমনভাবে আসে যে তার কাছে অনেক মানুষ অনেক দরিদ্র আবার আশাধারী হয় এমন বহু উদাহরণ আছে সুতরাং আল্লাহর তাকোয়া রাখলে সে কল্পনাও করতে পারবে না যে আল্লাহ থেকে রুজি দিচ্ছেন এমন এক জায়গায় কাজ পেয়ে যায় যেখানে কল্পনাই করা যায় না সেখানে কাজ পাওয়ার এমন এক জায়গায় সে পৌঁছে যায় যেখানে বাইরে যে পৌঁছে সে রুজি উপার্জন করবে এবং হালাল করবে আল্লাহর তাকুয়া থাকলে আল্লাহর উপর ভরসা থাকবে না আল্লাহ গো তুমি আমার একমাত্র অবলম্বন তুমি একমাত্র আমার প্রতিনিধি তুমি একমাত্র আমার কর্মবিধায়ক তুমি করতে পারো আল্লাহ সব কিছু মেকিন ফাঁকি কিচ্ছু না একমাত্র আল্লাহর ভরসা একমাত্র আল্লাহর অবলম্বন আল্লাহ সহযোগিতা করবেন নিশ্চয় আল্লাহ যা চান নিজের কর্ম তিনি পূর্ণ করে থাকেন তিনি যেটা চান সেটা হয়ে জিনিসের একটা নির্ধারণ আছে আল্লাহ প্রত্যেক জিনিস সাজিয়ে রেখেছেন সুবিন্যস্ত করে রেখেছেন আর রুজির ভান্ডারও আপনার জন্য সাজানো আছে আল্লাহ তালার কাছে সমস্ত জিনিসের ভান্ডার আছে ইলমের ভান্ডার আছে আপনি জ্ঞান চান ইলেম চান আল্লাহর কাছে আছে ভান্ডার আপনি অর্থ চান আল্লাহর কাছে তার ভান্ডার আছে আপনি দিন ও তাকুয়া চান আল্লাহর কাছে সব কিছুর ভান্ডার আছে কিন্তু আমি অবতীর্ণ করি যেটুকু পরিমাণ যার জন্য আমি দরকার মনে করি অবতীর্ণ করি আল্লাহ তালার কাছে আছে আল্লাহ তালার কাছে চাইতে হবে আর আল্লাহ তালার কাছে চাইলে এমন মুখনি তো চাওয়া যাবে না যে আল্লাহর কাছে লজ্জাই লাগবে তার মানে কি আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর তাকুয়া মনের ভিতরে রাখতে হবে মনের ভিতরে থাকে আল্লাহ আমি সময় করি তোমার পাপ পথে যাই না তুমি আমাকে দূরে ঠেলে দিও না আমি নোংরা পথে যাই না তুমি আমাকে দূরে ঠেলে দিও না আর যদি আমি নোংরামি করি আল্লাহর অবাধ্য হই নামাজ না পড়ি রোজা না করি হ্যাঁ রোজা করলাম না চাস করলাম কেন না চাষ করতে হবে রোজা রাখা যাবে না আল্লাহ জাল কাছে রুজি পাওয়া যাবে যার কাছে রুজির চাবি কাটিয়ে আছে তাকে নারাজ করে আপনি চাষ করলেন তালা হুজুর যারা তো আল্লাহর সবসময় নাফার মানি করে আল্লাহ করে কখনো কখনো ভোগ করুক তারা পশুর মতো ভোগ করুক কিন্তু বুঝবে একদিন আর আপনি আপনি আল্লাহর বান্দা আল্লাহতে বিশ্বাসী সুতরাং আপনার তো এটা সাজবে না আল্লাহকে বিশ্বাস করলেন ইমান আনলেন আল্লাহ রুজিদাতা এই কথা মানলেন আল্লাহর ভরসা করলে তারপরে চাষের সময় এলো তখন আপনি রোজা রাখলেন না পারব না আল্লাহ আমি বাজারে যারা করে ব্যবসায়ী যারা তারাও দোকানে দেখবেন আয়তুল কুরসি টাঙিয়ে রেখেছে তাই না অনেক সময় এমন তাবিজ টাঙিয়ে রেখেছে কি হবে এতে জানেন বলছে খদ্দের টানবে যে খদ্দের অন্য দোকানে যাচ্ছিল সে অন্য দোকানে যাবেন ওর দোকানে আসবে এই বিশ্বাস আয়তুল কুরসি টাঙিয়ে রেখেছে কিন্তু সে ব্যবসা করছে কি করে দাঁড়ি মেরে সে ব্যবসা করছে কি করে মিথ্যা বলে সে ব্যবসা করছে ধোকাবাজি করে আল্লাহ তালার কোরআনে বিশ্বাস আছে তাবিজে বিশ্বাস আছে কিন্তু আল্লাহ তালার আনুগত্যে তার ভরসা নেই আল্লাহ তালার ওপরে তওয়াক্কুল নেই আল্লাহ তালার যে বাধ্যতা করতে হবে তার যে আনুগত্য করতে হবে সে বিষয়ে তারে এক নেই তার ইমান পরিপূর্ণ নয় কিন্তু আবিজে বিশ্বাস তাকে আল্লাহ তালা কিভাবে রুজি দেবেন তারাও রুজি পেয়ে থাকে নিজেদের আসা মতো রুজি আল্লাহ তালা কাউকে কাফের কো রুজি দেন আল্লাহ তাই না সুতরাং যদি আপনার ভিতরে তাকওয়া থাকে তাহলে এটা ভাববেন না যে আপনার রুজি কম হয়ে যাবে আজান হয়ে গেল দোকান বন্ধ করে মসজিদে যান এটা খবরদার ভাববেন না যে দোকান বন্ধ করে দিলে আমার খদ্দের ঘুরে যাবে আরে খদ্দের যদি আল্লাহ পাঠান তো আপনার নামাজ পড়ে আসার পর যখন দোকান খোলবেন খদ্দের আপনি সামালতে পারবেন আল্লাহ তালা খদ্দের আপনার জন্য পাঠাবেন তাবিজ দেওয়া লেখার দরকার নেই সুতরাং তাকোয়া মনের ভিতরে যদি তাকোয়া থাকে তাহলে নিশ্চয়ই আপনি রুজি পাবেন আল্লাহ তালার কাছে সব বিষয়ে ভান্ডার রাখা আছে আল্লাহর কাছে চাইলে আপনি পাবেন আল্লাহ সব সময় তাকোয়া রাখতে বলেছেন এবং সঠিক রূপে তাকুয়া যাকে বলে তাকে আল্লাহকে ভয় করো বলে আমি ভয় করি না হাক্কা তোকাতে যেভাবে ভয় করা দরকার রূপে করো এবং যথা সম্ভব ভয় করো যথা আল্লাহকে ভয় করো আর সামান্য একটু কষ্ট হলো আল্লাহ আর আল্লাহ করিম না কেন পারছো না আর আল্লাহ তালা জানেন অন্তরের খবর তাই না কে কতটা পারে না পারে সক্ষমতা অক্ষমতা আল্লাহ ভালো জানা আছে আপনি আমাকে ঠকাতে পারেন আর কাউকে ঠকাতে মানুষকে ঠকাতে পারেন কিন্তু আল্লাহ সব জানেন তোমরা আল্লাহ কে ভয় করো ইয়া আমানুকা রিবা আল্লাহকে ভয় করো স্থুল ছাড়ো কে ভয় করো সবুর করো আল্লাহ ভয় করো বিভিন্ন কাজের জন্য এটা ইহুদি খ্রিস্টানদের জন্য বলা হচ্ছে যদি ওরা তওরা তো ইঞ্জিল অনুযায়ী আমল করত কখন কোরআন আসার পরে না না না কোরআন আসার পরে আর আমল নেই কোরআনই হচ্ছে সর্ব ধর্মের জন্য এবং সারা বিশ্বের মানুষের জন্য কোরআনই হচ্ছে একমাত্র যারা উপরে আমল করতে হবে এ ছাড়া আর কোন কিতাবের উপরে আমল করা যাবে না এটা আল্লাহর ইচ্ছা আল্লাহিত করে দিয়েছেন কিন্তু ওরা যখন ওদের ধর্ম ছিল ওদের তাওরা তিনজিন ছিল তখন তারা আমল করত না যেমন আমাদের এখন মুসলমানরা করে না তাই না অধিকাংশ মুসলমান কোরআনের উপরে আমল করে না যদি ওরা তাও রাত ইন জিল প্রতিষ্ঠা করতো তার উপরে আমল করত অমাউনজিলিমের রব বেহিম এবং রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছিল তার উপরে আমল করত ফৌক তাহার তারা ওপর থেকে এবং নিচে থেকে রুজি ভক্ষণ করতো তাদেরকে খাওয়া পানা দেয়া হতো ওপর থেকে এবং নিচে থেকে তার মানে চারিদিক থেকে তাদের রুজিতে পরিপূর্ণ করে দেওয়া হতো এখন শুধু একটা কথা আপনাদের মনের মধ্যে ঘুটফুট করতে পারে তাহলে আল্লাহর তাকোয়া রাখলে রুজি পাওয়া যায় তাকুয়া না রাখলে কি রুজি পাওয়া যায় না সেটা না সেটা না আল্লাহ তাকুয়া না রাখলে যে রুজি পাওয়া যায় না তা না আপনি রুজি পেতে পারেন এই বললাম আল্লাহ তালা দুনিয়াতে আল্লাহ তালা দুনিয়াতে সবাইকে এই রুজি দেন কাফের কেও রুজি দেন রসুল্লাহ আসাল্লাম বলছেন যদি দুনিয়ার মূল্য আল্লাহ তালার কাছে মাছির ডানা বরাবর হতো তাহলে কাফেরকে এক ঢক পানিও দেওয়া হতো না আমাকে বিশ্বাস কেন। কিন্তু না দুনিয়ার কোনো মূল্য নেই কাছে, এখানে আল্লাহের যারা করবে যারা চাষ করবে তারা ফসল কাল তুলবে এই দুনিয়াতে শাস্তি দেবো তা না তবে কখনো কখনো আল্লাহ শাস্তি দিয়ে থাকেন ধাক্কা দিয়ে থাকেন বোঝাবার জন্য তবে এটা মনে রেখেন না যে আপনি তাকোয়া থাকলে রুজি আসবে তার মানে এটা নয় যে তাকোয়া না থাকলে রুজি আসবে না রুজি আসতে পারে নাও আসতে পারে আপনি চান পবিত্র পরিচ্ছন্ন ভালো রুজি আর তার জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তাকে অবলম্বন করতে হবে এখানে আল্লাহ তালা ওদের কথাই বলেছেন যে ওরা যদি ঠিকমতো তাওরা আমল করত তাহলে ওদেরকে চারিদিক থেকে রুজি দেওয়া হতো মিনহুম উম্মাত তাদের মধ্যে রয়েছে কিছু মধ্যমপন্থী উম্মত যারা মধ্যপন্থা অবলম্বন করে চলে ও ক্যাসির মিন হুম এ আমালুন আর ওদের মধ্যে অধিকাংশ রয়েছে যারা খারাপ কাজ করে আর খারাপ কাজ করার ফলে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন আল্লাহ তালা যেন আমাদেরকে শাস্তি না দেন আমরা যেন তাকে অবলম্বন করতে পারি তার রুজি পবিত্র পরিচ্ছন্ন রুজির জন্য এবং আমরা আমাদের অর্থনীতিতে সমৃদ্ধি লাভ করতে পারি আল্লাহ আমিন প্রিয় দর্শক মন্ডলী কিছু সময় আছে আপনাদের হাতে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলুন আসসালামাই আপনি বললেন যে তাকুয়া অর্জন করলে আল্লাহ কোন দিক থেকে রুজি দিবে তা আমরা কল্পনা করতে পারি না আমার প্রশ্ন হলো তাকুয়া অর্জন করলে আমি বিনা আমি আমার রুচি পেয়ে যেতে পারি না আমাকে চেষ্টা করতে হবে সেটা আমার প্রশ্ন একথা বিদিত যে চেষ্টা আমাদের দরকার আমরা তো দিলে ইমান রাখি কিন্তু ইমান রেখে আমরা হাত পা গুটিয়ে বসে থাকি না তাই না আমরা চেষ্টা করব। আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ তালা তাকুয়া আর সঙ্গে চেষ্টা উভয় চালাতে হবে তবে আপনার বিনা চেষ্টাতেও আপনি রুজি যদি আল্লাহ চান পেতে পারেন এটা অসম্ভব কিছু না কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে এটা হচ্ছে আমাদের বিধান যেমন আল্লাহ রসুলাম বলেছেন অবশ্য হয়তো পরে আবার আসবে আমাদের আবার বলবো আমরা যদি তোমরা আল্লাহর ওপরে ভরসা করো সঠিক ভরসা করার মতো তাহলে পরে তোমাদেরকে রুজি দেওয়া হবে পাখির মতো পাখির মতো কেমন যে পাখি পেটে বের হয়ে যায় বসে থাকে সে বের হয়ে যায় ও তারু হবি না যখন ফেরে তখন পেটপূর্ণ। বাস পাখির অবস্থাটা বোঝেন তার মানে পাখি বের হয়ে যায় তবে রুজি পায় তাই না চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকেও ওসলী মহমদ ওলিয়ভি আজমিন আসসালকুম বরহি বকুহ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 UK थ्री जीरो 024192 টু ফোর জিরো 01132301 ওয়ানো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট পিস টিভি ডট পিস মানবতার সমাধান